বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বায়ু বোনেরা জানেন ইতিমধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনগরিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আমাদের সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয় ইতিমধ্যে আমরা শুরু করেছি কিছু বর্জনীয় আপনাদের সাথে আলোচনা করা গত পূর্বে আমরা যেই বর্জনীয় কাজটি আলোচনা শুরু করেছিলাম সেটি আর কিছুই নয় সেটি হচ্ছে কবিরা গুণা যার পরিণতি অত্যন্ত ভয়াবহ কবিরা গুনার কথা বলতে গিয়ে আল্লাহ সুবাহানা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এর ভয়াল পরিণতি হচ্ছে জাহার্নাম কখন আল্লাহবুল্লামিন ক্রোধের কথা বলেছেন তার রাগ ক্রোধ কদম যে এই কবিরা গুনা যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় আল্লাহ রাবুল্লা আলমিনের ক্রোধ তার জন্য অপরিহার্য হয়ে যায় কখন আল্লাহ সুবাহানা এই কবিরা গুণের কথা আলোচনা করতে গিয়ে আমাদেরকে লোক যাদের প্রতি কথা বলেছেন। কখন আল্লাহ সুবাহ তার আদাবের কথা বলেছেন তাদেরকে আল্লাহাবুল আলমিন আদাব দেবেন এইভাবে কোরআনে করিমের বিভিন্ন আয়তের মাধ্যমে তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি তিনি করেছেন প্রস্তুত করে রেখেছেন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আল্লাহ সুবাহন তাল্লাহ বান্দাদেরকে মেহরবান করে অনুগ্রহ করে আল্লাহ রবুল আলামিন এই কবিরা গুনাগুলো থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন শুধু নির্দেশ দিচ্ছেন তা নয় বরং সুরানের একত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহান তাল্লাহ আরও বলে দিয়েছেন যদি তারা এই কুবিরা গুনাহাগুলো পরিহার করতে পারে আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি প্রবেশ করাবো অত্যন্ত সম্মানজনক প্রবেশস্থলে সম্মানজনক আবাসে তোমাদেরকে প্রবেশ করাবো অর্থাৎ তোমাদেরকে জান্নাত দেবো আল্লাহ রাবুল্লা যান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যদি আল্লাহর বান্দাগুন সত্যিকারভাবে এই কবিরা গুনাগুলো পরিহার করতে পারে সত্যিকারভাবে এই কবিরা গুনগুলো বর্জন করে চলতে পারে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই কারণেই মূলত আমরা গত পর্বে আপনাদের বলেছিলাম যে কবিরা গুণাগুলোকে বর্জন করার জন্য পরিহার করার জন্য একজন আদর্শ মুসলিমকে যে কাজগুলো অত্যন্ত সতর্কতার সাথে তার দৃষ্টির সামনে নিয়ে আসতে হবে তার সামনে রাখতে হবে যাতে করে কবিরা গুণা বর্জন করার জন্য তাকে এই কাজগুলো সহায়তা করে তার মধ্যে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কবিরা গুণা ক্যারির ইসলামী শরীয়তে কী স্ট্যাটাস রয়েছে কী হুকুম রয়েছে রুল তা তাকে জানতে হবে যদি আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুণাকারীর হুকুম সম্পর্কে না জানেন তার পরিণতি সম্পর্কে না জানেন তাহলে কবিরা তার তুচ্ছ জ্ঞান হবে অবহেলা হবে অবজ্ঞা হবে সত্যিকার ভাবে গুরুত্ব দিয়ে কবিরা গুণাকে বর্জন করার সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না এজন্য জন্য তাকে জানতে হবে যে কবিরা গুনাকারী ব্যক্তি তিনি কি কা না মুমিন মুমেন নাকি তিনি মুমেনে কাফির তিনি কোন পর্যায়ের সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই বিষয় নিয়ে ওলামা ইকালামের যথেষ্টলাফ হয়েছে চারটি প্রসিদ্ধ অভিমত পাওয়া যায় শুধু অভিমতগুলো আপনাদের সামনে আলোচনা করব। বিস্তারিত বিষয়টি আলোচনা করার অবকাশ নেই যেহেতু আমরা মূলত এখানে বা এই আলোচনার মাধ্যমে আমাদের যে টার্গেট সেটি হচ্ছে আমরা আদর্শ মুসলিমের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আপনাদের সামনে প্রকাশ করতে চাই আপনাদের সামনে তুলে চাই এর মাধ্যমে আমরা চাই না যে এই কবিরা গুনহা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবিরা গুনায় বিস্তারিত আলোচনা এখানে হবে না তাই শুধুমাত্র আদর্শ মোমিন ব্যক্তি আদর্শ মুসলিম ব্যক্তি যাতে করে এতটুকু উপলব্ধি করতে পারে যে কবিরা গুনাকারী মূলত ইসলামের শরীরতে তার মর্যাদা ইসলামের শরীরতে তার হুকুম হচ্ছে এটি এই আমরা এটি আলোচনা করব সম্ভবত আপনারা খারে যে সম্প্রদায়ের নাম শুনেছেন এই এক ভয়ঙ্কর সম্প্রদায় ইসলামের বিধানের আনুগুত্যের কথা বলে ইসলামকে পালনের ক্ষেত্রে নিজেদের উপর কঠোরতা বাধ্যতামূলক করে নিয়ে এই সম্প্রদায়ের লোকেরা সত্যিকার ইসলাম থেকে ইসলামের সহি কনসেপ্ট থেকে ইসলামের বিশুদ্ধ ধারণা থেকে বিচ্ছুত হয়ে গেছে ওই খারিজি সম্প্রদায়ের লোকদের মধ্যে কবিরা গুণাহারী কাহফির এবং শিরোস্থায়ী জাহান নামী কবিরা গুনাকারী কাহফের এবং শিরোস্থায়ী জাহান্নামী তারা মনে করে থাকেন যে কবিরা গুনত কোন ব্যক্তি ইমানদার থাকতে পারে না এই সম্পর্কে তারা রসুল উল্লাহ হাদিসে উল্লেখ করেছেন তাদের দলিল তারা উল্লেখ করেছেন যে দলিলগুলো থেকে বুঝা যায় যে কুবিরা গুণাকারী সে কাহাফের তার ইমান থাকে না কুবিরা গুনা করার কারণে ইমান বিনষ্ট হয়ে তাদের কাছে কবিরা গুনা ইমানে বিনষ্টকারী কিন্তু তারা যদি কোরআন এবং হাদিসের সমস্ত নুসুচগুলোকে একসাথ করে খণ্ডিতভাবে আংশিকভাবে যদি বিবেচনা না করে কোরআন এবং হাদিসের সমস্ত নুসুচগুলোকে একসাথ করে বিবেচনা করত তাহলে তাদের কাছে স্পষ্ট হতো এই বিষয়টি যে না কবিরা গুণাকারিত ইমান থেকে খারিজ হওয়ার কথা না কবিরা গুণা এটসেল নিজে নিজে কোনজন একজন ইমানদারের ইমানকে বিনষ্ট করে না হ্যাঁ তার ইমানের মধ্যে ঘাটতি তৈরি করে হ্যাঁ তার আমলের মধ্যে ঘাটতি তৈরি করে গণসন্ধনে এর মাধ্যমে ইসলামের যে মৌলিক যে আমল রয়েছে সে আমল থেকে সে বিচ্ছুত হয়ে যায় অনেক ক্ষেত্রেই কিন্তু এর মাধ্যমে তার ইমান বিনষ্ট হয় না তার এই কাজটি হচ্ছে ফুসোক এ কাজটি হচ্ছে মূলত ইসলামের শরীরটা লঙ্ঘন শরীর থেকে বের হয়ে গিয়ে আনুগুত্য থেকে বের হয়ে গিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা খারেজি সম্প্রদায় এইভাবে বিষয়টাকে বিবেচনা করল তাদের বিপরীত আরেকটি দর আসল তারা এসে বলল যে না তোমরা কি বলছো কবিরা গুনহা তো ইমান বিনষ্ট করার তো কোনো প্রশ্নই আসে না বরং কবিরা গুনা যদি কোনো ব্যক্তি করে তার ইমান পরিপূর্ণ এবং সে যার্নাতে যেতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই সে জান্ নাতে যেতে পারবে এটি আল্লাহাবুল গুনাহ ঘোষণা করেছেন এবং ক্ষমা করবেন বান্দাদের বান্দারা এগুলো ক্ষমা পেয়ে যাবে মর্জিয়া সম্প্রদায় কবিরা গুনায়ের ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে না কাছে তার পরিপূর্ণতার ব্যাপারে কোনো প্রশ্ন নেই আল্লাহ কাছে সে যদি চায় আল্লাহ ক্ষমা করেন সে জান্নতে যাবে কোন অসুবিধা নেই এবং তার কবিরা গুনাহের কারণে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই মর্জিয়া সম্প্রদায়ের লোকেরা মৃত এই দৃষ্টিভঙ্গি পোষণ করার কারণ হচ্ছে একটাই সেটা হলো এই যে তারা মূলত ইমানের সাথে আমলকে একসাথে মনে করেন না তারা মনে করে থাকে ইমান হচ্ছে শুধুমাত্র অন্তরের বিশ্বাস কোনো ব্যক্তি শুধুমাত্র অন্তরে যদি কোনো কাজকে বিশ্বাস করে এটাই তার ইমানের জন্য যথেষ্ট তার আর ইমানের জন্য অন্য কিছু করতে হবে না আমল ব্যক্তির কাজ যে আমল করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সে আমল মূলত ইমানের খারেজ ইমানের বাইদের অংশ মুসলমান ইমান ইমান যে পরিধি রয়েছে ইমার যে সংজ্ঞা রয়েছে যে ডেফিনেশান রয়েছে এই সংজ্ঞার বাইরে হচ্ছে মূলত আমল তাই একজন ইমানদার ব্যক্তি যদি শুধুমাত্র তার অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন তার স্তিক আল্লাহ রাবুল আহমিন বিশ্বাসকে সে পোষণ করে তাহলেই কা মিলুল ইমান সে পরিপূর্ণ ইমানদার তার আমল যেটাই হোক না কেন আমলের কারণে আল্লাহ রাবুল আলমিনীর কাছে সেহতো শাস্তি পাবে কিন্তু সে সেরস্থায়ী রাহার হবে না আবার অনুরূপভাবে মানে জান যেহেতু তার কোনো প্রতিবন্ধকতা থাকবে না এবং সে হচ্ছে পরিপূর্ণ ইমানদার তার ইমান কখনো কাটতিও হবে না সে কাফের নয় এই দুই গ্রুপ ঝগড়ায় লিপ্ত হয়ে গেল দুই দল যখন কবিরা গুনাকারীর ব্যাপারে এই ঝগড়ায় লিপ্ত হলো। দেখল যে এক দল কবিরা গুনাকারীকে পরিপূর্ণ ইমানদার বলছে আবার আরেক দল ব্যক্তি কবিরা গুনাকারীকে সম্পূর্ণরূপে কাফের বলছে তখন আরেকটা স্কুল অব থট বেরিয়ে আসলো আরেকটা চিন্তাধারা বেরিয়ে আসলো এই চিন্তাধারাকে সর্বপ্রথম এক্সপ্লোর করলো আবিষ্কার করলো মহাতাজের ইমাম ওয়াসল আতা ওয়াসলিবিন আতা আল বসরি এই ব্যক্তি দাঁড়িয়ে গেল হাসান বসরি রহমতুল্লাহ মজরিসের মধ্যে তখন তার বক্তব্য আসলো এইভাবে যে না কবিরা গুনাকারী তো মুমিনও নেয় কাফের মুমিনে এই জন্য যেহেতু সে কবিরা গুনা করার কারণে ইমানের জি দিকটুকু তার ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর কাফিন এই জন্য যেহেতু সুতরাং তার স্ট্যাটাস হচ্ছে তার হুকুম হচ্ছে ইসলামী শরীর তার রুলিং হচ্ছে এই সে হল মেনে ইমান এবং কুফুর দুইয়ের মাঝে আরেকটা স্টেজ আরেকটা স্তর তার জন্য আর একটা স্তর সাব্যস্ত হল এটি সাব্যস্ত করলেন মাতা ছিল এটি নতুন আবিষ্কার মূলত ইমান এবং কুফুরের মাঝে আর কিছুই নেই এটি রাত এবং দিনের মাঝে যেমন কোনো কিছুই নেই আলো এবং অন্ধকারের মাঝে যেমন কোনো কিছুই নেই হক এবং বাতলের মাঝে যেমন কোনো কিছুই নেই ঠিক তেমনি ভাবে সত্য এবং মিথ্যার মাঝে যেমন কিছুই নেই ঠিক তেমনি ভাবে ইমান এবং কুফুরের মাঝে আর আসলে কিছুই নেই এটি এই দল লোকের বিভ্রান্তির আরেকটি কারণ ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে মূলত যত বিবেক বিবেচনা দিয়ে চিন্তা দিয়ে যত বেশি আমরা গবেষণা করব আমরা যত বেশি এটাকে নিজেদের বিবেক প্রসূত বিষয় হিসেবে নিয়ে এটাকে নিয়ে নিজেদের স্টাডির মধ্যে নিয়ে আসার চেষ্টা করব তত বেশি আমরা বিভ্রান্ত বোপন প্রষ্ট হবো আর তাই হয়েছে সেখানে নিজেদের বিবেচনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক বাইবেরা সময় হলো বিরতির এখন একটু বিরতিতে যাব ইনশা আল্লাহ একটু পরেই ফিরে আসবো আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন নিশ্চয়ই যে আল্লাহ সত্যি শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং যাহান নাম অবধারিত করে দেন শাহীদ सकाल दस टाय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 शुक्रवार बुधवार रत न पुन सम्प्रचार सकाल साढ़े सतट आकाशे रंगधनुरा जीवन बहुवार लाल नील सबुज आकाशी बेगुनी हलूद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 আদর্শমস্ত ব্যক্তি তিনি এই বিষয়গুলো যদি উপলব্ধি না করেন তাহলে তিনি এই যে গবেষণার এক ভয়ঙ্কর আগ্রাসন বিবেকের উপর এই আগ্রাসন থেকে নিজেকে তিনি মুক্ত করতে পারবেন না হোঁচট খেয়ে যেতে পারবেন আমরা বহু জ্ঞানী ব্যক্তিকে দেখেছি বহু আলোচককে দেখেছি গবেষককে দেখেছি দেখা গিয়েছে যে হোঁচট খেয়ে গিয়েছেন পিচ্ছিল পথ বন্ধুর পথের মতো সতর্কতা অবলম্বন না করতে পারলে সত্যিকারভাবেই বদভস্ত হয়ে যাবে তাই হোঁচট খেয়ে গিয়েছেন জাহরুল্লা আবুল কাসিম জমকশারি হোঁচট খেয়েছেন আবু আলি আল জুব্বাই হোঁচট খেয়ে গিয়েছেন ইব্রাহিম আলদম এ ধরনের অনেক বড়ো বড়ো পণ্ডিত সবাই হোঁচট খেয়ে গিয়েছেন তাদের ধারণা হচ্ছে এই যে এই লোকগুলো মূলত মঞ্ঝিলাত বাইন মঞ্জিলা থেইম যে কবিরা গুণাকারী ব্যক্তি সে ইমান ধারণে কাফির এই দুইয়ের মাঝখানে তার অবস্থান এটি সত্যি কথা হচ্ছে একটা বিশাল বিভ্রান্তি ফলে এই তিনটি স্কুল অব থটস এর সামনে আহলুসল জামাত যারা সত্যিকার সূন্যান অনুসারী এবং জামাতের অনুসারী তারা যে দৃষ্টিভঙ্গি পেশ করলেন সেটি হলো এর মধ্যে ওয়াসেত মধ্যম পন্থা অবলম্বন করলেন কোনো এর মধ্যে নেই কোন সীমালঙ্ঘনের মধ্যে নেই মোরআ এবং হাদিসের সমস্ত বক্তব্য গুলোকে তারা একসাথ করে সম্মিলিত ভাবে এই সিদ্ধান্তে তারা উপনীত হলেন যে কবিরা গুণ ব্যক্তি মুমিন কাপ কবিরা গুণাহের কারণে তিনি ইমান থেকে খারিজ হয়ে যাননি ইমান থেকে তিনি বেরিয়ে যাননি ইমানের যে সীমারেখা রয়েছে সীমারেখা তিনি লঙ্ঘন করেন তবে হ্যাঁ কবিরা গুনাহের কিছু কবিরা গুণ রয়েছে যেগুলো ইমানকে বিনষ্ট করে থাকে এটি সূক্ষ্ম কথা এবং খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এটি কিন্তু না জানলে ভুল হয়ে যাবে কবিরা গুনাহের মধ্যে কিছু কবিরা গুণা রয়েছে যেগুলো ইমানকে বিনষ্ট করে এগুলো নামাকুল ইমান ইমানের বিনষ্টকারী ইমানকে ভঙ্গকারী যেমন একজন ব্যক্তি তিনি যদি উজু করেন ইসলামের পরিভাষে কিছু কাজ আছে যেগুলো নওয়াকুল উদু উজু ভঙ্গকারী এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে তাকে আবার উজু করতে হবে ঠিক অনুরূপভাবে কিছু কবিরাগুনা রয়েছে যেগুলো একেবারেই ইমানকে বিনষ্টকারী সেই কবিরাগুনাগুলো যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে সে ব্যক্তি কিন্তু কাফির হয়ে যাবে সে বমিনার থাকবে না তার ইমান নষ্ট হয়ে যাবে जमन उदाहरण दीनों का स्पष्ट हो प्रथम जी रेस सल्लाहम अकबर खबर उल्लेख कर बड़ कबीरा गुना उल्लेख करा कबिल्ला अल्लाह हब्बुल आलमी शरिक सब्यस्त कर सब्यस्त करल्ला हबुल आलम अंशीदार सब्यस्त कर शरिक सब्यस्त कर चिंता करार अवकाश नहीं ईमानदार रही गिर ईमानदार थकबेना সে ইমান থেকে খারিজ হয়ে যাবে এটি ইমান বিনষ্টকারী ইমান ভঙ্গকারী আরও একটি উদাহরণ দিই আপনাদেরকে যেমন রসুল্লাহ সাল্লাহ আসলাম কবিরা গুনহার মধ্যে বলেছেন মিন আকবর ই খাবা এর বড়ো কবিরা গুনাগুলোর একটি বলেছেন জাদু হুরানি কেরিমধ্যে জাদুকে বলা হয়েছে স্পষ্ট করে এটি আল্লাহ রাবুল্লা আলহিনের সাথে কুফুরি সুতরাং যদি এই কবিরা গুনার মধ্যে লিপ্ত হয় কোনো ব্যক্তি যেটি কুফুরি যেটি ইমানকে বিনষ্টকারী এমন কোনো কবিরা মধ্যে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় তাহলে এই কবিরা গুনাকারী কাফের এতে কোন সন্দেহ নেই এই মাস আলার মধ্যে কোনো এখতেলাফ নেই কোন মত পার্থক্য নেই তাহলে এখানে যে মত তৈরি হয়েছে যে এখতালাভটুকু তৈরি হয়েছে সে এখতালাফ হচ্ছে ওই সমস্ত কবিরাগুনা গুণা যে কবিরা মূলত যে তাহল্লা কবিলা আমেল যেগুলো মানুষের আমলের সাথে সম্পৃক্ত যেগুলো মানুষের আকিদার সাথে সম্পৃক্ত নয় যেগুলো মানুষের আকিদার উপর আঘাত হানে কিন্তু এমন কবিরাগুনা যে কবিরা মানুষের আখিদাকে আঘাত আনে তার মৌলিক যে বিশ্বাস রয়েছে মৌলিক ইমানিয়াতের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই ইমানিয়াতের মৌলিক বিষয়গুলোকে যদি আঘাত আনে তাহলে সেই কবিরা গুনগুলো তো ইমানকে বিনষ্ট করে দেবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেটা আমাদের কাছে যদি স্পষ্ট হয় তাহলে আমরা বলবো যে কবিরা গুণাকারী সম্পর্কে আহলুসল জামাত বলেছেন সে মুমিন কাফির নয় তবে মুমিন বলতে পরিপূর্ণ ইমানদার নয় বরং সে হচ্ছে নাকসুল ইমান তার ইমানের মধ্যে অপরিপূর্ণতা রয়েছে যেহেতু আমরা জানি আহমুসনুল জামাতের আরেকটি আকিদা হচ্ছে মৌলিক যে একজন ব্যক্তির ইমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় যত আল্লাহর আর অপরাধ অন্যায় পাপাচার গুনাহ কাজের মাধ্যমে একজন ব্যক্তির ইমান কমতে থাকে তাই যত গুণা করবে সবিরা হোক কবিরাগ হোক যতই করবে গুনার মাধ্যমে তার ইমান কমতে থাকবে গাঁটতে হতে থাকবে এই গুণ করতে করতে একজন ব্যক্তির ইমান কমতে কমতে এমন এক পর্যায়েও চলে যেতে পারে যে পর্যায়কে রসুলের মধ্যে ইমানের সবচেয়ে দুর্বল স্টেজ সবচেয়ে দুর্বল স্তর সবচেয়ে স্তর বরং হাকে মধ্যে রসুল্লাহ বলেছেন জানিয়ে দিয়েছেন এভাবে যে এ হচ্ছে এমন দুর্বল যে এর বাইরে এক সরিষা পরিমাণ ইমান নেই তাই শুনতল জামা তাকে যদিও মোমেন বলেন কিন্তু তাকে পরিপূর্ণ ইমানদার বলেন না কাহাম ইমান বলেন না বলেন তাকে যে কবিরা গুণাহ করবে তাকে না তো শুনে ইমান বলবেন তাহলে কবিরা গুনাকারী ব্যক্তির মূল পরিচয় হচ্ছে এই কথাটুকু আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কবিরা গুনাকারী ব্যক্তি কবিরা গুনায়ের কারণে যদিও তার ইমানকে হারায়নি কিন্তু ইমান হারানোর পথে আছে হতে পারে এমন এক পর্যায়ে চলে যেতে পারে কবিরা গুনা করতে করতে এক পর্যায়ে পরিপূর্ণ ইমানকে ল করে ফেলতে পারে হারিয়ে ফেলতে পারে ইমানকে কমপ্লিট পরিপূর্ণরূপে হারিয়ে ফেলার আশঙ্কা থেকে যাবে এই আশঙ্কা থেকে নিজেকে মুক্ত করার জন্য কবিরা গুনাকারীকে চেষ্টা করতো এই জন্য সরুল আকিদ আলবাস রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন একশো নব্বই থেকে একশো নম্বর বিষ্ঠার মধ্যে এ বিষয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন মুদ্রা কথা হচ্ছে এই হুকম হফিল আখেরা আখরাতে তার হুকুম হচ্ছে أنه تحت مشية الله جاء الله رب العالمين الله رب العالمين اключه complicated إن شاء غفر الله ابتداء جدها الله رب العالمين اتشا oppose تعالى من هو جوتها غفر الله اتشاء الله اكíll抱 شيئك ما القول اذا اللہ رب العالمين اچا اللہ تعالى بني دیسر إن اللہ يغفر و يشك ما دون ذلك لمن یشاء نشتئ الله رب العالمين যদি তার সাথে সির্ক করা হয় তাকে সিরকি আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করেন না সির্ক ছাড়া আর যত আছে সমস্ত গুনাকে আল্লাহ রাবুল ক্ষমা করে দেন সুতরাং ক্ষমার প্রতিশ্রুতি আল্লাহ সুবাহ দিয়েছেন তাই ইনশাহ আলাহ উদ্দ্যান যদি আল্লাহ রাবুল আলমিন ইচ্ছা পোষণ করেন তাহলে প্রাথমিক স্টেজেই আল্লাহ সুবাহতালা ক্ষমা করে দিতে পারেন ও ইনশাহ আদাবাহু বেকদরি বা যদি আল্লাহ রাবুল আলমিন ইচ্ছা করেন আত্মা বাহু বেকারি তার যতটুকু অপরাধ আছে অন্যায় আছে তার সেই অপরাধ এবং অন্যায়ের পরিমাণ অনুযায়ী তাকে শাস্তি দেবেন এরপর সুম্মা তারপর তাকে নাম থেকে বের করবেন জান্না এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন এটি আলোচনা রাখি দাসু প্রিয় দর্শক বায়ু বোনেরা তাই একজন আদর্শ মুস্তিম ব্যক্তিকে এই বিষয়টি জানত পরিষ্কার ভাবে তার কাছে স্পষ্ট হতে হবে যে কবিরা ঘুনা সত্যিকার অর্থে একজন ব্যক্তিকে কোন দিকে নিয়ে যাচ্ছে তার ইমানকে আস্তে আস্তে পথে সে অগ্রসর হচ্ছে সুপ্রিয় দর্শক বাইবের আজকে আর হাতে সময় নেই ইনশাআ আল্লাহ আগামী পর্বে আপনাদেরকে পাবো প্রত্যাশায় আলোচনা এখানেই শেষ করছি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 घटना जार मध्य निहित आल्लार निर्देश घटना শিক্ষক ইমানকে শুদ্ধ করার জন্য বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह रुन सम्प्रचार सकाल साढ़े छंग